وَمَا تُنْفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ وَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد المشاري والدباس في رنامه লক্ষ্য ভেদ করার উৎকর্ষ এবং এর নিয়মাবলী বর্ণিত হয়েছে টেকনোলজি অনুযায়ী ওই সময়ের সব অস্ত্র তীর ধনুক যা কিছুর কথা বলা হয়েছিল কিন্তু বর্তমান সময়ে যেসব অস্ত্রগুলো প্রযোজ্য এটা এই সময় সমানভাবে প্রযোজ্য আল্লা সুবহান وأعدوا لهم ما استطعتم من قوة ومرض باط الخيل ترهبون به عدو الله وعدوكم لتنبع كافر در كمكابلات قرار ذننا ذات شد شكتية بان شد شجيتو وشو بحيني برستو ترقب ذات شد شكتية بان عدو الله بان عدوكم اللّه شكتية بان شد ردكية الدربيتو شانتو استو এবং নিক্ষেপণী শক্তি মুসলিম থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ কোন কথাকে অধিক গুরুত্ব আরোপ করার জন্য তিনবার বলে থাকেন যেখানে তিনি নিক্ষেপণী শক্তি এটা তিনবার বলেছেন মানে এটাতে গুরুত্ব আরোপ করার জন্য এটার গুরুত্ব বোঝানোর জন্য রফুল সাল্লাইের কাছে থেকে কি শুনেছি তোমাকে বলি তিনি বলেছেন একটা তীরের কারণে আল্লাহ তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এক হচ্ছে যে এটিকে বানায় আর ভালো নিয়াতে আই নম্বর হচ্ছে যে এটাকে নিক্ষেপ করে এবং তিন নম্বর হচ্ছে যে এটাকে তীরন্দাজের হাতে এগিয়ে দেয় অর্থাৎ তোমরা তীরন্দাজি এবং অশ্বচালনা অনুশীলন করো তীরদাজী অনুশীলন করায় আমি অধিক গুরুত্ব দেই কেবল তিন ধরনের বিনোদন অনুমোদিত এক হচ্ছে ঘোড়াকে ট্রেনিং দেওয়া দুই নম্বর স্ত্রীর সাথে খেলা করা তিন নম্বর হচ্ছে তীরন্দাজি আর যে তিরন্দাজ শিখলো অতপর তা ছেড়ে দিল সে আল্লাহ একটি দানকে সরে ফেলে দিল্লাক তিনি বলেন যে রফুল সাল্লাম একদিন কিছু ছেলেদের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা তীর সোরা খেলছিল তিনি বললেন তাদেরকে যে ওহে ইসলামাইল সন্তানরা তোমরা তীর নিক্ষেপ করো তোমাদের পিতা একজন বড় তীর ছিলেন নিক্ষেপ করো আর আমি অমুক দলের সাথে যোগ দিচ্ছি বলে তিনি একটা দলে যোগ দিলেন রসুল সালাম তারপর বললেন যে তোমরা কেন খেলা বন্ধ করে দিলে। তারা বললো যে কি করে খেলবো যখন আপনি ওদের সাথে যোগ দিলেন তিনি বললেন যে ঠিক আছে নিক্ষেপ করো আমি তোমাদের সবারই সাথে বুখারি থেকে বর্ণিত যদি মুসলিমরা নিরাপদেও থাকে তাও যেন তারা সামরিক অনুশীলন অবহেলা না করে রসুল সাল আলহাম এমন সময়ও তীরন্দাজি সেরে দিতে নিষেধ করেছেন যখন তারা অনেক রাষ্ট্র জয় করবে মুসলিমরা নিরাপদ থাকবে এবং তাদের খেলাফাট থাকবে কারণ তিনি জানেন যে এই এই এইটার প্রশিক্ষণ এগুলা যখন ছেড়ে দিয়ে মুসলিমরা দিকে কনসার্ন দিবে মনোযোগ দিবে তখন তাদের দিন ইজ্জত আর প্রতিষ্ঠিত থাকবে না যেটা বাস্তবতা আমরা দেখতে পাই যে মুসলিমরা যখন জিহাদকে ছেড়ে দিয়েছে এবং দুনিয়ার দিকে মনোযোগ দিয়েছে দুনিয়ার প্রীতি তাদের মধ্যে প্রবেশ করেছে এবং দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে খাত খামার কৃষি ব্যবসা বাণিজ্যে ঝুঁকে পড়েছে তখন কুফফারা তাদেরকে লাঞ্ছিত করতেছে তাদের দিন যখন আজকের জমিনেলা তখনই যদি এরূপ কথা বলে থাকেন যে সামরিক অনুশীলন তোমরা ছেড়ে দিও না অবহেলা করো না তাহলে যখন মুসলিমদের কোন রাষ্ট্র নাই যখন মুসলিমদের রাষ্ট্রগুলা কুফফারা নিয়ে নিছে তখন এটার গুরুত্ব কি তখন এটার প্রয়োজনীয়তা কি এটা আমাদের উপলব্ধি করা দরকার যখন জিহাদ হোসিফার প্রত্যেক ব্যক্তির উপর ব্যক্তিগত অপর একজন তাকে বলল যে আমি রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতে শুনেছি আল্লাহ স্মরণ ছাড়া সবকিছুই ভৃতা কেবল চারটা জিনিস বাদে এক হচ্ছে দুই লক্ষ বস্তুর মাঝে হাঁটা এবং তাবারানি তো আলমগণ এ ব্যাপারে বলেছেন যে বিপরীত পাশ থেকে অবস্থিত দুটি লক্ষ্য দিকে তীর নিক্ষেপ করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে একজন এক পাশে দাঁড়িয়ে তীর ছড়বে তারপর অপর দিক থেকে বলেছেন যে দুইটি লক্ষ্য বস্তুর মাঝে জান্নাতের বাগিচা রয়েছে আল নাহদি বলেন যে আমরা যখন উদ্ভাহ বিন বারকাদের সাথে আজার ছিলাম তখন ওমারের কাছ থেকে একটা চিঠি পেলাম তিনি বলেছিলেন তিনি এখানে নাসিহা পাঠিয়েছিলেন যে আমাদের পিতা ইসমাইলের পোশাক পরিধান করো এবং অমুসলিমদের পোশাক ও জাক জমক বিলাসিতা থেকে সাবধান হও সূর্যের নিচে সময় কাটাও কেননা এটাই আরবদের স্থান কর্কশ এবং রুক্ষ হও এবং প্রস্তুত থাকো মাঝে মাঝে খালি পায়ে হাঁটবে এবং ঘোড়ার পিঠে ধীরে আরোহণ না করে লাভ দিয়ে উঠবে লক্ষ্য ভেদ করো এবং লক্ষ্য বস্তুর মাছ দিয়ে হাঁটো আল থেকে গ্রহণযোগ্য হও। সূর্যের নিচে সময় কাটাও কেননা এটা হচ্ছে আরবদের স্থান কর্কশ রুক্ষ হোক এবং প্রস্তুত থাকো মাঝে মাঝে খালি পায়ে হাঁটবে এবং ঘোড়ার পিঠে ধীরে আরহণ্না করে লাভ দিয়ে উঠবে লাফিয়ে উঠবে এটা তিনি করতেন এক লাশে ঘোরার পিঠে উঠে বসতেন সমান পুরস্কার দেওয়া হবে আমার বলেন যে আমি সেদিন ষোলোটা তীর সুরেছিলাম হাকিম তিরমিজ এবং আবুদাব থেকে বর্ণিত কাবিন মোর তিনি বলেন যে আমি রসুল সাল্লি সাল্লাম কুনেছি যে কেউ তার তীর নিয়ে শত্রুদের মধ্যকার কোনো লক্ষ্যভেদ করে আল্লাহ তাকে জান্নাতে জাননাতে একটা পর্যায় উন্নীত করে দিবেন আবদুল্লাহাম বলেন যে মানে আর একটা পর্যায় কিরূপ্লা বলেছেন যে ভেব না এই পর্যায় গুলো তোমাদের বাড়ির দরজার সামনে সিঁড়ির ধাপের মতো বরং দুইটা পর্যায়ের মধ্যে দূরত্ব হচ্ছে এক শত বছর আলমোস্তাবাতে আসছে এবং মুসলিমের চেন অনুযায়ী এটা সহি তার শত্রু আর এটা তাকে জাহান্ন থেকে মুক্ত করবে আন্না সাহিদ সনদ সহকারে আবু উমামাহ বর্ণনা করেছেন রসুল সাল্লাই বলেছেন যে কেউ ইসলামের সাথে তার চুল পাকাবে অর্থাৎ ইসলামের চিন্তায় সেটা তার জন্য কিয়ামতের দিন আলো দিবে এবং যে কেউ জন্য একটা নিক্ষেপ করে সেটা শত্রু শত্রুকে আঘাত করুক বা লক্ষ্যভ্র সে হবে তার মত বংশধত্বের মধ্যকার কোন দাসকে মুক্ত করেছে আত্মাবারানি থেকে বর্ণিত উদ্ভাহ বিন আদ আল সুলামী বর্ণনা করেছেন রসুল সাল্লাস্লাম তার সাহাবেদের কে বলেছেন যে উঠে দাঁড়া এবং যুদ্ধ করো এবং একটা স্পষ্ট জানা বোঝা যাচ্ছে যে আল্লাহর পথে একটা তীর সরলেও তাকে আল্লাহ জাহান নাম থেকে রক্ষা করবেন এবং আল্লাহ এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন ইব্রাহিম আল তার পিতা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন আমি হুজাইফা লক্ষ্য বস্তুর মাঝ দিয়ে দৌড়াতে দেখেছি এবং তার দেহের বর্ণিত হুজাইফা দুই লক্ষ্য বস্তুর মাঝে হাঁটতেন মানে হাঁটতেন না বরং তিনি কেউ করতেন দৌড়াইতেন এবং কষ্ট সহ্য করার অনুশীলনের অংশ হিসাবে তিনি তার দেহের উপর অংশে কোনো কাপড় রাখতেন না তিনি বলেছেন যে আমি দৌড়াতে দেখিয়েছে এবং তিনি বলেছিলেন কিভাবে বর্ণিত তো এখানে তিনি যে বলেছেন কিভাবে আমি এটা অর্জন করব এর দ্বারা শাহাদ বোঝানো হয়েছে কেননা এটাই তাদের বেকুল ভাষণা ছিল এটা দ্বারা লক্ষ্য বোঝানো হতে পারে এ থেকে দেখা যায় যে সাহাবার প্রতি কতটা মনোযোগ দিতেন তারা রীতিমতো একে উদযাপন করতেন এবং এব্যাপারে তারা এতটাই সক্রিয় ছিলেন যে নিজেদের ট্রেনিং দেওয়ার জন্য তারা দুইটা লক্ষ্য বস্তুর মাঝে দৌড়াইতেন হাঁটতেন না এটা ছিল তাদের সাধনা আর তারাই ছিলেন আমাদের জন্য এক্সাম্পল তারাই হচ্ছেন আমাদের জন্য এক্সাম্পল দুনিয়া এবং আখরাতে তারাই হচ্ছেন সফল তারা যাকর্তন এটা হচ্ছে সর্বকালের সেরা কাজ আর আল্লাহ لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر ودون من حد الله ورسوله ولو كانوا اباءهم او ابناهم او اخوانهم او عشيرتهم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 তিনি বলেন যে অত একজন তীরন্দাজের সমস্ত লৌকিকতা ত্যাগ করে অনুশীলন করতে হবে এবং ভাইদের সাথে অনুশীলনে অংশগ্রহণ করতে হবে নিয়াত হতে হবে আল্লাহর জন্য এবং তার পুরস্কারের আশায় কাউকে দেখানোর জন্য নয় কাউ থেকে ফেম বা খ্যাতি লাভ করার জন্য নয় টার্গেট শুটিং প্র্যাকটিস এরূপ যত ট্রেনিং আছে এগুলো লৌকিকতার জন্য নয় দেখানোর জন্য নয় বরং জন্য। আল্লাহ করতে হবে যে তারা যেটা করেছে এটা সর্বোচ্চ বাদ একটি। কেবল মাত্র বিনোদন বা খেলাধুলা নয় তাদের উচিত আল্লাহ শুকর হওয়া যায় তিনি তাদেরকে এটা অনুশীলন করার জন্য সুস্থতা এবং সামর্থ্য দিয়েছেন এবং একে তাদের জন্য প্রিয় করে তুলেছেন অনুশীলনের সময় ভাইদের সাথে হাসি তামাশা করতে উৎসাহ দেওয়া হয়েছে তারা অত্যন্ত আল্লাহ বীরু এবং ইবাদত গুজার হয়ে যেতেন ইবাদত করতেন রাত্রি বেলা দু দিনের বেলা তারা লক্ষ্য মাঝে দৌড়াতেন এবং সাথে কৌতুক করতেন বিলাল ছিলেন তাদেরই একজন তিনি ছিলেন তাবেনদের বড় আলেম এবং আবেদের মধ্যে একজন বিরত্ব নামক তীর বলা হল সলাতে সময় হয়েছে তিনি বলেন যে তারা তো সলাতেই রয়েছে অতএব তিনি তাদের এই অনুশীলন সলাতে সমপর্যায়ের বলে বিবেচনা করেছেন তো আমরা এখানে বলতে পারি যে তৎকালীন সময় তীরন্দাজি এবং যে অনুশীলন দেহাদের যে সামরিক অনুশীলন বর্তমান সময় যে টেকনোলজিগুলো আছে যেগুলো অ্যাকোয়ার করার জন্য এগুলো অর্জন করার জন্য মুসলিমদের সাধ্য অনুযায়ী প্রচেষ্টা আলদার থেকে ফার্ড এবং উৎসাহ দিয়েছেন বর্তমান সময়ে ট্যাঙ্ক কামান গোলা এক্সপ্লোসিভ প্লেন চালনা মিসাইল পারমাণবিক অস্ত্র যা কিছু আছে এগুলাকে অ্যাকয়ার করার জন্য অর্জন করার জন্য মুসলিমদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা করা এটা হচ্ছে তাদের জন্য ফার্ধ এবং এটা তালদার কাছে অনেক বড়া আছে অতপর সাব শিরোনাম হচ্ছে যারা তীর শিক্ষা করে অতপর তা পরিত্যাগ করে তাদের জন্য সতর্ক নামের একজন বলেন বলেন যে তুমি বৃদ্ধ বয়স দুইটা যে যদি না আমি রসুল সাল আলাইস্লামের কাছ থেকে এই কথা না শুনতাম তবে আমি এসবের মধ্য দিয়ে যেতাম না বর্ণাকারী জিজ্ঞেস করলেন যে কি সেই কথা তিনি বলেন যে যে কেউ তীরন্দাজি শিখলো এবং তা পরিত্যাগ করলো সে আমাদের মধ্যে থেকে নয় যুদ্ধবিদ্যা শিখে যুদ্ধের কলা কৌশল শিখে ট্রেনিং নিয়ে এটা যেন কেউ ভুলে না যায় কারণ এ ব্যাপারে পানিশমেন্টের ভয় আছে অতপর সাব শিরাম তলোয়ার চালনার উৎকর্ষ فَذِلَّتْ كِي اللهَ قَالَنَ وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَالْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ فَالْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ তারা যেন সশস্ত্র থাকে আল্লাহ সুহানের মধ্যে কাফের দিককে মোকাবেলা করার জন্য তোমরা যথাসাধ্য শক্তি এবং সদাসজিত অর্শ বাহিনী প্রস্তুত রাখবে যাতে করে তোমরা আল্লাহর সূত্রে এবং তোমাদের শত্রুদেরকে খুবই সন্ত্রস্তপূর্ণ একটা হাদিস রসুলসাল্লা বলেছেন যে আমি প্রেরিত হয়েছি তরবারি সহ ঠিক সেই চূড়ান্ত সময়ের আগে যতক্ষণ পর্যন্ত না শির্কবিহীনভাবে কেবলমাত্র আল্লাহর ইবাদত করা হয় এবং আমার রিজিক রয়েছে বর্ষার ছায় আর যে কেউ আমার বিরুদ্ধ করবে তার পরিণতি হবে ভয়ঙ্কর এবং অন্য কোনো জাতি অনুশীলন করবে সে তাদের সাহিত্য অনেক বেশি আবদুল্লা বিন আবু আফার থেকে বর্ণিত রাসুল সাল্লাসাল্লাম শত্রুদের আক্রমণের অপেক্ষা ছিলেন যখন সূর্য ডুবতে থাকলো তিনি বললেন যে শত্রুর সাথে মোকাবেলা করার আকাঙ্ক্ষা করোনা কিন্তু যখন মুখোমুখি হবে তখন আর মনে রাখবে জান্নাত রয়েছে পুরোনো কাপড় পর একটা ব্যক্তি দাঁড়িয়ে গেল ও আবু মোসা তুমি কি এটা রসুলাম থেকে শুনেছ তিনি বললেন হ্যাঁ তো ব্যক্তি তার সঙ্গী সাথীদের মধ্যে ফিরে গেলেন এবং তাদের থেকে বিদায় নিলেন তাদেরকে সালাম দিলেন তিনি তার অধ্যায় ছয় শিরোনাম হচ্ছে আল্লাহর জন্য আহত হওয়ার উৎকর্ষ আল্লাহ রাস্তা ইনজোর হওয়ার কি ফদিল উপস্থিত হবে এবং তার রং হবে রক্ত গান হবে মিস বুখারী এবং মুসলিম তিনি বলেছেন যে বিচার দিবসে আহত এই অবস্থার ব্যাপারে দুইটির দিকে ইঙ্গিত করে এক হচ্ছে তার জন্য সম্মানের প্রতীক হবে আল্লা সুবাহাত দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য এই জিনিসগুলো করা নিষেধ করেন যাতে এটা রিয়া না হয় কারণ যে রিয়া করবে তার জন্য অনেক বড় কঠিন শাস্তি কিন্তু যে আল্লাহর জন্য শুধু এটা খালেজ ভাবে করবে আল্লাহ কেয়ামতের দিনে মানুষের সামনে তাকে প্রদর্শন করাবেন অর্থাৎ তাকে সম্মান দিবেন সমস্ত সৃষ্টি তাকে দেখবে যে সে আল্লাহর আহত অবস্থায় উত্থিত হবে তার জন্য এটা সম্মানের প্রতীক স্বরূপ হবে আল্লাহ সুবাহ তার জন্য আমল গুনা আল্লাহর জন্য খালেস ভাবে করার তফিক আমাদেরকে দান করুন এবং আমরা এব্যাপারে সিনসিয়ার প্রচেষ্টা করা দরকার যে খালেস ভাবে বখলেজ ভাবে যেন সমস্ত ইবাদত হয় আল্লাহর জন্য তিনি বলেন যে আবুবকর হুদের দিনের কথা স্মরণ করতেন তখন তিনি বলতেন ওই দিনটি তালহার জন্য তালহা বিন উবায়দুল্লাহ জন্য। তিনি বলেন যে আমি প্রথম রাসুল সাহসলামের কাছে ফেরত গেলাম মানে ঊহুদের দিনে যখন অত্যন্ত কঠিন অবস্থা যখন কুফবার তরফ থেকে পিছন দিক থেকে আঘাত আসলো এবং অনেকে পলায়ন করতেছিল তো এই অবস্থায় রসুল সালামের কাছে তিনি বলেন যে আমি প্রথম রসুলামের কাছে ফেরত গেলাম কিন্তু দেখলাম যে সেখানে একজন আমার আগে থেকেই সেখানে রসুল সালামের পাশে যুদ্ধরত অবস্থায় আছে আর আমি নিজেকে বললাম যে তালহার মতো হোক শেষে তিনি বলতেন সেই দিন এবং তার হাত কাটা পড়েছিলেন আল জুবাইর শরীরে তরবারি আঘাতে তিনটা ক্ষত চিহ্ন ছিল একটা ছিল তার ঘাড়ে সেটা এত বড় ছিল যে আমি তার ভেতর আমার আঙ্গুল ঢুকাতে পারতাম দুইটি ছিল বদের যুদ্ধের আর একটা হচ্ছে ইয়ার যুদ্ধের আনাস বিন মালিক বলেছেন এবং বিন আল জমুহ বলেছেন যে বদরের দিনে আবু জাহালকে আমার লক্ষ্য নির্ধারণ করলাম যখন তাকে পেলাম তার দিকে ধাওয়া করলাম তরবারি দিয়ে আঘাত করে তার পা দুই ভাগ করে দিলাম এরপর তার ছেলে ইকরেমা আমার ঘরে আঘাত করলো যতক্ষণ না সে আমার হাত কেটে ফেললো এটা কেবল সামান্য চামড়ার দ্বারা আমার শরীর থেকে ঝুলতে থাকলো কিন্তু যতক্ষণ যুদ্ধ করেছি তার বেশিরভাগ সময় এটা আমার শরীরের সাথে ঝুলছিল এভাবে শরীরের সাথে ঝুলন্ত হাত নিয়ে চলাটা আমার জন্য আমার কাছে এতটা বিরক্তিকর মনে হলো যে এর উপর আমি পা দিয়ে চেপে ধরে টেনে ফিরে ফেললাম আমরা যদি দেখি যে ইমানের চেতনায় বলিয়ান সেই সাহাবিদের অবস্থা যারা তার হাত কাটা পরেছে আল্লাহ একবার হাতটা শরীর সাথে জুলতেছে চামড়া সহ তিনি এই কাটা হাত নিয়ে যুদ্ধ করতেছেন এবং এটা যখন তার এই জিহাদের কাজে বিরক্তি সৃষ্টি করছিল বাধা তৈরি করছিল তিনি যুদ্ধ পায়ে গেলেন ত্যাগ করেছিল সে ছিল আবু আকিল মানে আনসারদের একজন কারণ কি ছিল ওনার ঘরে এবং হৃৎপিণ্ডের মাঝামাঝি অংশে তীর আঘাত করলে উনি আহত হন ইনজোর্ড হন তিনি যুদ্ধ ময়দান থেকে পিছনে তাকে ক্যাম্পে নেওয়া হয় কি। তো তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হলো যুদ্ধ যখন মুসলিমদের বিরুদ্ধে ধাওয়া করার জন্য আনসারদের প্রতি আহ্বান করছেন আবদুল্লাহ বিন অমার রাজি বলেন যে আবু আকিল আবু আকিল উঠে দাঁড়ালো তো আমি অর্থাৎ আবদুল্লাহ বিন অমার তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করতে যাচ্ছ সে বলল যে তারা আমাকে ডাকছে তো আবদুল্লাহ আহতদের যুদ্ধ করলো যতক্ষণ না তার বাম হাত কাটা পড়লো আমি বললাম আবু আকিল সে দুর্বল কণ্ঠে জবাব দিল হ্যাঁ কে জিতলো আমি বললাম আল্লাহ শত্রুরা মারা গিয়েছে সুবাহ মুসলিমরা বিজয় হয়েছে অবহিত করলাম তিনি বললেন যে আল্লাহ তার উপর রহাম করুন সে শাহাদ খোঁজ করেছে ততক্ষণ সে তা লাভ করেছে বর্ণিত আবু হুজাইফার দাস বলা অন্য কাউকে দিয়ে দেন অর্থাৎ যুদ্ধের ময়দানে তার পতাকা তৎকালীন সময়ে আমরা জানি যে যখন সম্মুখ ফাইটে অবতীর্ণ হতেন সৈন্যরা একদিকে মুসলিম দিকে কাফের সৈন্য তখন কার সময়ে প্রত্যেক বাহিনী থেকে পতাকা বহন করা হতো এবং এটা যেহেতু যুদ্ধের সময় অত্যন্ত মানে ভয়ঙ্কর অবস্থায় এই পতাকাটার দিক নিশানা দিত যে কোন বাহিনী কোন দিকে আছে এবং এই যুদ্ধের পতাকাটা উচ্চে তুলে থাকা মানে হচ্ছে যে ওই বাহিনী এই যুদ্ধের ময়দানে টিকে আছে এবং সৈন্যদের মনোবল ঠিক থাকতো কিন্তু যখনই ওই যুদ্ধের পতাকা পরে যেত তখন তাদের মধ্যে পরাজয়ের চিহ্ন এবং তারা তখন যুদ্ধ মধ্য থেকে এরকম ছিল তখন তো এই জন্য সালিমকে বলা হয়েছিল সালিম রাজ্য যে আপনি যদি ভয় করেন তাহলে অন্য কাউকে এটা দেন কারণ এটা হচ্ছে বিশাল কঠিন দায়িত্ব তো তিনি জবাব দিয়েছেন যে যদি তাই হয় তবে আমি তো কোরআনের নিকৃষ্টতম ধারক অর্থাৎ কোরআনের নষ্ট হাফেজ তিনি এটাকে বহন করা কে সাথে তুলনা করেছেন যে তাইলে আমি এটা বহন করতে না পারি তাই কোরআনের ধারক তো কি হইল যুদ্ধের সময় ওনার ডান হাতটা কেটে ফেলা হয়েছিল অতপর তিনি এটাকে বাম হাত দিয়ে ধরে রাখলেন অতপর ওনার বাম হাতটা কেটে ফেলা হলো তখন তিনি দু হাতের যে অবশিষ্ট অংশ এটা দিয়ে তার ধরে পতাকা জড়িয়ে রাখছিলেন এবং তিনি উচ্চ উচ্চকণ্ঠে বলে যাচ্ছিলেন وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِمَّا مَاتَ أَوْ قُتِلَ انْتَقَلبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يُنَقْلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ الله سبحانه وتعالى رؤيات و তার পূর্বে রাসুলগণ হয়েছে না এবং আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কার প্রদান করেন সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নাম্বার তিনি তেলাওত করতেছিলেন যখন তার মৌমুষ অবস্থা তিনি তার সাথীদেরকে জিজ্ঞেস করলেন যে আবু হুজাইফার কি অবস্থা তারা বলল যে তাকে মেরে ফেলা হয়েছে অত আরেকজনের কথা জিজ্ঞেস করেন তারা জবাব দিলে তাকে মেরে ফেলা হয়েছে তিনি বললেন যে তাহলে আমাকে দুজনের মধ্যবর্তী স্থানে মোবারক থেকে বর্ণিত যে সাহাবাদের বুধ এমনই ছিল যে যদি হাফেজ বা আলেম হয় তাহলে তাকে যুদ্ধের ময়দানে আরো বেশি দৃঢ়তা অবলম্বন করতে হবে যেরকম সালিম রাজন হাফেজ ছিলেন তিনি বলেছেন তাহলে তো আমি নিকৃষ্ট ধারক যদি আমি পতাকা কে যথাযথভাবে ধারণ করে না রাখতে পারি অনেক মৃতদেহের মাঝে নব্বইটার মতো আঘাত সহ মুমূর্ষ অবস্থায় পেলাম তা আমি ওনাকে বললাম যে রসুল সাল্লাহ আল ইসলাম আপনাকে সালাম দিয়েছেন সে বললো রসুল সাল্লামকে আমার সালাম আর এরপর তিনি মৃত্যু বরণ করলেন আলবাহি এবং আল হাকিম শহীদ সনাত সহকার বর্ণনা করেছেন আমরা দেখি যে উনার মৃত্যুর অবস্থায় করে যাচ্ছেন আনসারদেরকে তুমরা যদি একজনের জীবিত থাকো তবু যদি রাসুল সালামের বিন্দু মাত্র ক্ষতি হয় তাহলে আল্লাহ থাকবে না অর্থাৎ বর্ণনা করেন যে যেটাকে সেতুর যুদ্ধ বলা হতো ওই যুদ্ধের দিন তিনি এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন যার হাত পা সব কেটে ফেলা হয়েছিল এবং সে হামাগুড়ি দিয়ে তেলাওয়াত করতেছিল فرا النساء 69 نمبر جاء ومن يطع الله والرسول فاولائك مع الذين انعم الله عليهم مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولائك رفيقا আর যে কেউ আল্লাহ অনুগত হয় তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবীগণ সিদ্ধ সৎকর্মশীলগণ এবং এরাই হচ্ছে সর্বোত্তম সঙ্গী কে একজন ওনাকে জিজ্ঞেস করল যে আপনি কে তিনি বলেন যে আমি আনসারদের একজন এমন বর্ণিত সেগুলোকে প্যাটের ভিতর ঢুকিয়ে এর দিকে তার পাগড়িটা বেঁধে ফেললো তারপর সে যুদ্ধ করতে থাকলো এবং নিজে মারা যাওয়ার আগ পর্যন্ত দশের অধিক রোমান সৈন্যকে হত্যা করলো অতঃপর তিনি নিহত হলেন অতপর অধ্যায় সাত বিষয়বস্তু হচ্ছে আল্লাহর জন্য হত্যা করার বলি আল্লাহ সুবাহ অতএব যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধ মোকাবেলা করো তখন তাদের গোর্ধানে আঘাত করো আলহন থেকে বর্ণিত রাসুলসলাম আল্লাহ তাকে কাফেরদের সাথে একত্রিত করে তাকে কখনই অসম্মানিত করবেন না সুহান আল্লাহ আল্লাহ যে একজন কাফের হত্যা করবে আল্লাহ তাকে জাহান নামে ওই কাফের সাথে একত্রিত করে তাকে অসম্মানিত করবেন না আল্লাহ তাকে তিনি তার এটাই তোমার শেষ কথা হয় সাহাবারা যখন কোরআন নাজিল হতো সাহবারা কোরআন ছাড়া অন্য কিছু আবৃত্তি করা বা উচ্চ বলাই এগুলোকে অপসন্দ করতেন এবং তিনি হুশিয়ার করে দিলেন যদি তোমার এই অবস্থায় মৃত্যু হয় তাহলে তোমার কবিতা পড়তে পড়তে মৃত্যু তার ভাই ওনাকে জবাব দিলেন এবং যেন তারা আল বারা কে নেতৃস্থানীয় কোন না দেয় এর কারণ হিসাবে তিনি বলেছেন যে সে মুসলিমদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ আল হাকিম অর্থাৎ তিনি খুবই রিস্ক নিয়ে কাজ করতেন তিনি কোনো কিছুকে পরোয়া করতেন না একটা ডালের উপরে বসেন এবং যেন তারা দুর্গের মধ্যে দেওয়াল এরা অবস্থায় ভিতরে অবস্থান করতেছিল তো মুসলিমরা তাদের সাথে ফাইট কিভাবে কন্টিনিউ করবে তখন তিনি কত বড় রিস্ক নিয়েছিলেন আমরা যদি দেখি যে তিনি বলেছেন যে ডালের উপর উঠে আমা আমাকে ওই পাশে নিক্ষেপ করো তাদের মধ্যে আমি দরজা খুলে দিব থেকে আঘাত আশিটার হয়েছিলেন আনাসান থেকে বর্ণিত রসুল সালাম বলেন এমন একজন মানুষ যার চুল হয়তো উস্কো কাপড় অপরছন্ন বা ধুলিময় যে যুদ্ধে এদিন দিন মুসলিমরা আলবাহাকে শপথ গ্রহণ করতে বললো যেন তাদেরকে বিজয় দেওয়া হয় আলবাহা বললেন যে ও আল্লাহ আমি শপথ করছি যেন আপনি আমাদেরকে বিজয় দেন এবং আমাকে আপনার নবীর অনুসরণ করেন অর্থাৎ করলেন এবং তাকে অনুসরণ করল পারী পরাজিত শপথ পূর্ণ করলেন আনা সর্ণা করেন যে যখন আবু মৌসাকে বসার গভর্নর নিয়োগ দেওয়া হলো তিনি আলবার আগে তার শাসন বিভাগের নেতৃস্থানীয় যেকোনো পদ বেছে নিতে বললেন মৃত্যুবরণ করেছিলেন ইবনাবু সাইবান থেকে বর্ণিত আনাসরাহু বলেন রসুল সাল্লা হুনায়নের যুদ্ধের দিন বলেছেন যে কেউ একজন কাফিরকে হত্যা করবে সে তাকে তার এবং তার সম্পদ দূর করতে পারবে তা আবু তালহা সেদিন বীরধন কাফের কে হত্যা করেছিলেন এবং তাদের প্রত্যেককেই লুট করেছিলেন আবু দাউদ আল হাকিম থেকে বর্ণিত